শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাস নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস তুঙ্গে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্ম তিরিশে মার্চ আঠেরোশো মৃত্যু উনিশশো সত্তর সালের সেপ্টেম্বর বাংলা সাহিত্যে তিনি ছিলেন এক বহুমুখী প্রতিভা পাল্লা দিয়ে লিখেছেন সত্যান্বেষী বোমকেশ বক্সির গল্প চিত্রনাট্য অজস্র ছোট গল্প ও ঐতিহাসিক উপন্যাস আজকের গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শরদিন্দু অমনিভাস তৃতীয় খণ্ড এই বইটি থেকে তুঙ্গ ভদ্রার তীরে প্রথম প্রকাশিত হয় শারদীয়া আনন্দবাজার পত্রিকায় উনিশশো সালে यह गल्पर शरदिंदुबाबू उ साले पश्चिम बंग सरकार पक्ष पान रवींद्र पुरस्कार रेडियो रूपान्तर कर गधूल शर्मा प्रधान चरित्रे महाराज देवरय विद्युन्मला मणिकंकना अर्जुन वर्मा बलराम गल्पाठे मी गल्पे सूत्रधार दीप द्रा तीर प्रथम पर्व शुनेलिंग देश राजकन्या विद्युन्मला मणिकंकना जलपथे जा विजयनगर जलपथे उधार करर्मा नामे एक युवक के अर्जुन वर्मा के उधार कर मान बलराम संगे अर्जुन वर्मार बंधुत्व विजयनगर पोछनर मुखे राजकन्द्र नौको प्रबल झड़े मुखे पड़े विद्युन्मला के उधार करें अर्जुन वर्मा দুজনে মিলে এক নির্জন দ্বীপে কাটান সেই রাতটা পরের দিন সেই দ্বীপে তাদের খুঁজে পান বিজয়নগরের রাজা দেব্রায়ের ভাই কুমার কম্পনদেব সবাই মিলে এসে ওঠেন রাজপ্রাসাদে কম্পন দেব রাজাকে বলেন বিদ্যুৎমালা বিজয়নগরের রাজবধূ হওয়ার যোগ্য নন যদিও অর্জুন বর্মার সাথে কথা বলে দেব্রায়ের সমস্ত সংশয় দূর হয়ে যায় শুরু হচ্ছে তুঙ্গভদ্রার তীরে সকালে আবার বিজয়নগর জেগে উঠল। রাজা জাগলেন, জাগলেন, উঠলেন বিদ্যুন্মালার মনে যেন স্বস্তির নিঃশ্বাস যাক শিরে সংক্রান্তি এসে পড়েছিল এখন অন্তত তিন মাসের মুক্তি স্নান সেরে দুই কলিঙ্গ কন্যা মন্দিরের দিকে চললেন পথে অর্জুন বর্মার সঙ্গে দেখা মণিকঙ্কনা তাকে দেখে হাসলেও বিদ্যুৎমালার মুখ লজ্জায় লাল হয়ে উঠল কেউ জানতেও পারল না তার হৃদয় একটুখানির জন্য হলেও কেঁপে উঠেছিল অর্জুনের একবার মনে হলো তাদের অনুসরণ করে কিন্তু তা দৃষ্টি দৃষ্টিকটু হবে ভেবে ঘাটে যাওয়ার রাস্তা ধরল বলরামের সঙ্গে একবার দেখা করতে হবে সে এগিয়ে চললো আর্তার তার পেছনে সেই ছায়ার সঙ্গে এবার অর্জুন বিরক্ত কি চায় লোকটা জিজ্ঞেস করবে কি কিন্তু তাতে যদি কোনো ঝামেলা বাঁধে এই নতুন দেশে কোনো বিপদেশে পড়তে চায় না অন্য কথা ভাবার চেষ্টা করল কে জানে বাবা কেমন আছেন আদৌ বেঁচে আছেন কি রাজা দেবরাই কি সৈন্য দলে জায়গা দেবেন এসব চিন্তার ফাঁকে রাজকুমারী বিদ্যুনমালার স্নিগ্ধ মুখখানি তার চোখের সামনে ভেসে উঠল রাজকুমারীর মনে এত টুকু ও গর্বত নেই অর্জুনের মতো এক সামান্য মানুষের কথা শুনতেও তার কত আগ্রহ ঈশ্বরের কৃপায় তিনি সুখে থাকুন ঘাটের কাছে এসে এসে ডাকল বলরাম বলরাম বলরাম বলল আরে আরে অর্জুন এসো এসো নৌকাগুলো কি সাংঘাতিক জখম হয়েছে না যা হয়েছিল তা প্রায় মেরামত হয়েই গেছে তবে এত বড় নৌকো তো যতদিন না বর্ষা আসছে ততদিন ওরা ভাসতে পারবে না আচ্ছা তাহলে তুমি আমার সাথে অতিথিশালায় চলো না আচ্ছা চলো কিন্তু ভাই শুনলাম রাজা তোমাকে ডেকেছিলেন কেমন দেখলে রাজাকে अर्जुन राजारा तर सतर कथा सविस्तारे जान बा, बा भलो भा भारे देखा करते चाह विशेष प्रयोजन तुम्हें भाई एकटू सा करो हमारे निश्चय अच्छा शोन एक कथा मैं हमार मन हे एक, एक लोक हमारिछुन जेखने जासरण कर गुप्तचर होते তাই তোমার কথা শুনে রাজাকে তো বিচক্ষণ বলি মনে হচ্ছে আর তুমি তো কোন অন্যায় করি তোমার আর ভয় কি অর্জুন মনে মনে অবাক হয়ে যায় যে মানুষ হাসি মুখে তার সাথে এত কথা বললেন সেই আবার তার পেছনে গুপ্তচর লাগিয়েছেন সত্যি রাজনীতি বড় জটিল এভাবে একটা একটা করে গ্রীষ্মের অলস দিন কাটতে থাকে বলরাম আর অর্জুন প্রতিদিন সকালে নগর দর্শনে বেরোয় এত বড় নগর তারা এর আগে কখনো দেখেনি সকালে বেরোনোর সময় মাঝে মাঝে দুই রাজকন্যার সাথে দেখা হয়ে যায় राजगुरु निर्देशे कलिंग कमारी तीन मास व्रत पालन कर सकाले पंपा सरोवरे स्नान सर पंपापतर मंदिरे पूजो दिए तीन मास पर विजयनगर चारदी के अनेक छोट छोट पहाड़ आहाड़े कोथाउ कुहा सरोवर प्रतिदिन परिभ्रमणे अचे नतून विदेश तरह से जान एक स्वदेश उठते थे विद्युतमला मणिकंकना राजसभार दोतल रोन तर जीवनधारा नतून परेशर द्विधा दंद काटिए आर स्वाभाविक छंदे फिर से बटे किंतु तरह मन चले अन्य पथे मणिकंकनार मन स्फटिक मत स्वच्छ সেখানে কোনো জটিলতা নেই সামাজিক বিধি ব্যবস্থার প্রতি কোনো বিদ্বেষ নেই মহারাজ দেবরায়কে প্রথমবার দেখেই তার হৃদয় বিভোর হয়েছে মহারাজের কটি মহিষী আছে তিনি মণিকঙ্কনাকে আদৌ বিবাহ করবেন কিনা এসব প্রশ্ন তার কাছে নিতান্তই অবান্তর যদি মহারাজ তাকে গ্রহণ না করেন তিনি আজীবন কুমারী হয়ে তার কাছে থাকবেন সেবা করবেন এর বেশি তিনি আর কিছুই চান না কিন্তু রাজকনাদের ইচ্ছে অনিচ্ছে ওপর তো রাজনৈতিক কার্যকলাপ নির্ভর করে না তাই অনিচ্ছা নিয়েই তিনি বিবাহ করতে এসেছিলেন হঠাৎ নদীর গর্ভ থেকে এক অজ্ঞাত অখ্যাতনামা যুবক উঠে এসে সব ওলট পালট করে দিল রাজকুমারী বিদ্যুৎমালা স্বপ্ন দেখতে শুরু করলেন হয়তো সে স্বপ্ন একদিন অলিক কল্পনার মতো হারিয়ে যেত কিন্তু মুহূর্তের ঝড় সব লন্ডভন্ড করে দিল নদী থেকে উদ্ধার নির্জন দ্বীপের নিভৃত রাত কিছুতেই মন থেকে মুছে ফেলতে পারেনি তিনি রাজার মেয়ে হয়েও তিনি এক অতি সামান্য যুবকের প্রতি টান অনুভব করছেন এখন প্রতি সকালে পুজো দিতে যাবার সময় এক পলকের এই সাক্ষাতের জন্য তার মন সারা দিন অপেক্ষায় থাকে এক একদিনও যদি তাতে ছেদ পড়ে না দেখার অতৃপ্তি নিয়ে ছটফট করেন তিনি অন্যদিকে মনিকঙ্ঘনা নিজের স্বপ্নে এতটাই বিভোর যে বনের এই অস্থিরতা তার নজরে পড়েনি মহারাজ দেবরায় অত্যন্ত স্নেহপ্রবণ তিন রানীর প্রতি তার প্রেম সম্পূর্ণ পক্ষপাত শূন্য একটি মাত্র পুত্র মল্লিকার্জুন তার নয়নমণি আরেকজন আছে যার প্রতি মহারাজের স্নেহ অপার অগাধ তিনি কুমার কম্পন তার নিয়মিত সতর্কবাণী এবং মহামন্ত্রী লক্ষণের নীরব অসমর্থন কম্পনের প্রতি তার মোহ করতে পারেনি কিন্তু কম্পন কুমারের মন লোভ উচ্চাকাঙ্ক্ষা অহংকার ও হিংসায় পরিপূর্ণ বিদ্যুন্মালার চরিত্রে তার সন্দেহ আরোপের চেষ্টা ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে রাজা তাকেই বিয়ে করবেন মণিকঙ্কনাও মনে হয় না তার কপালে জুটবে এসব চিন্তায় দিন রাত তার মনে অসন্তোষ দাও দাও করে জ্বলছে দাবানলের মতো রাজা হয়ে সিংহাসনে বসতে না পারলে জীবনে শান্তি নেই। রাজার সাথে প্রথম সাক্ষাতের দশ দিন পর অর্জুন আবার ডাক পেল সে লাঠি দুটো সঙ্গে নিয়ে চলল বলরাম বলল লাঠি নিয়ে যাচ্ছ যাও তবে মনে হয় না রাজার কাছে লাঠি নিয়ে ঢুকতে দেবে আর একটা কথা যদি সুযোগ পাও আমার কথাটা একটু জানাতে ভুলে যেও না সে ভুলবো না আগে দেখি রাজা কি জন্য ডেকেছেন রাজসভার দোতলায় মহারাজ দেবরায় নিজের পালঙ্কে বসে আছেন পালঙ্কের পাশে একটি আসনে বসে আছেন মহামন্ত্রী লক্ষণ দেবরায় বললেন অনেক দিন চুপ করে আছে আমার মন বলছে তার মতলব ভালো নয় এত দিন চুপ করে বসে থাকা লক্ষণ নয়। থাকার তা সে কিন্তু বহুমনি রাজ্যে আমাদের যেসব গুপ্তচরেরা আছে তারা জানাচ্ছে ওখানে যুদ্ধের কোনো আয়োজন নেই সেনারা সব ছাউনিতে বসে গোস্ত রুটি খাচ্ছে আর হুল্লোড় করছে ওরা ধূর তো আর শট ছল চুরি ওদের প্রধান অস্ত্র আমার বিশ্বাস অহমেদ শাহ আমাদের গুপ্তচরদের চোখে ধুলো দিয়ে চুপি চুপি গুপ্ত আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে আমরাও প্রস্তুত আছি মহারাজ তুঙ্গভদ্রার সমস্ত সীমান্ত জুড়ে আমাদের সৈন্য তৎপর জবনদের সাধ্য আক্রমণ করে হুম আমি জানি সে কথা তবু সতর্কতা শিথিল করলে চলবে না দু একদিনের মধ্যেই আমি উত্তর সীমান্তে সেনা পরিদর্শনে যাব এই সময় রক্ষী দ্বারে কড়াঘাত করল মহারাজ অর্জুন বর্মা এসেছে ওকে ভেতরে পাঠিয়ে দাও যে বাইরেই রেখে আসতে হয়েছিল কারণ রাজসাক্ষাতে অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ দেবরায় বললেন হ্যাঁ রে এসো এসো অর্জুন কেমন আছো অতিথিশালায় কোন অসুবিধা হচ্ছে না তো দিব্যি আছি মহারাজ নগর পরিভ্রমণ করছ শুনলাম তা কেমন দেখলে খুব ভালো মহারাজ আচ্ছা যে লোকটি তোমার সঙ্গে ঘুরে বেড়ায় সে কে তার নাম বলরাম কর্মকার বাংলাদেশের লোক রাজকুমারীদের সঙ্গে নৌকায় এসেছে ওর সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে অর্জুন বুঝতে পারে তার পেছনে ছায়া সঙ্গী সেই লোকটার দৌলতে রাজা সবই জানেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তুমি তো আমার সৈন্য দলে যোগ দিতে চাও তো সেনাবাহিনীর কোন দলে তুমি যোগ দিতে চাও। না পদাতিক। যেমন ইচ্ছে। আমি ঘোড়া চালাতে জানি কিন্তু আরো একটি বিদ্যা আমার জানা আছে মহারাজ। যার সাহায্যে আমি দ্রুততম ঘোড়ার চেয়েও জোরে যেতে পারি সে কেমন দুটি লাঠির ওপর ভর দিয়ে লাঠির ওপর ভর দিয়ে এ কেমন বিদ্যা আমাকে দেখাতে পারো নিশ্চয় মহারাজ কিন্তু আপনার ঘরে প্রবেশের সময় আমার লাঠি দুটো আপনার দারক্ষীরা কেড়ে নিয়েছে দেবরায় হুকুম করলেন অর্জুন বর্মা লাঠি নিয়েছ একজন রক্ষী অর্জুনের লাঠি ফেরত দিয়ে গেল এবার দেখাও তো অর্জুন লাঠি দুটোকে দু হাতে শক্ত করে ধরে দুপায়ের সামনে দাঁড় করালো পর লাঠি দুটোকে রণপার মতো ব্যবহার করে রাজার বিশাল অন্দরে ঘুরে বেড়াতে লাগলো তুমি এই লাঠিতে ঘোড়া চেয়েও জোরে দৌড়তে পারো পারি মহারাজ পারো আচ্ছা তো পরীক্ষা করা প্রয়োজন আচ্ছা তুমি একটা কাজ করো আজ কাল সূর্যোদয়ের আগে এখানে এসে আমার সঙ্গে দেখা করো। তোমাকে একটা বিশেষ কাজে পাঠাবো মহারাজ। তবে আরেকটা কথা ছিল মহারাজ অনুগ্রহ করেছেন বলে বলতে সাহস পাচ্ছি আমার বন্ধু বলরাম লৌহকর্মে নিপুণ তারও কিছু গুপ্তবিদ্যে জানা আছে মহারাজকে নিবেদন করতে চায় বাহ সে তো প্রস্তাব তবে তোমার বন্ধুর নিবেদন পরে শুনব এখন তুমি যাও কাল সকালে লাঠি নিয়ে এসো অর্জুন চলে যাবার পর দেবরায় ও লক্ষণ করলেন উম অর্জুন বর্মা যদি সত্যি লাঠি চড়ে ঘোড়ার দ্রুত যেতে পারে তাহলে ওকে দূত হিসেবে ব্যবহার করা ভালো হবে এমনকি ওর দেখা দেখি এরকম আরো দুধের দল তৈরি করা যাবে আগে আমিও ঠিক এই কথাই ভাবছিলাম আর একজন খুব তাড়াতাড়ি করবে পানের দোকানের সামনে এসে দেখলো কিছু স্থানীয় যুবক নিজেদের মধ্যে আলোচনা করছে কি যে হবে কে জানে কিসের কি হবে আর বলো না বামনদেব দৈবজ্ঞের কাছে হাত দেখাতে গিয়েছিলাম বলে আমার বিয়ে আর পঁয়ত্রিশটা মেয়ে হবে আমি এখন কি যে করি? সবাই হেসে জিজ্ঞেস করলো এই যে ভাই এই বামন দেব দৈবজ্ঞ কোথায় থাকেন ওই যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ ওর পাশেই ওর বাড়ি অর্জুন বলরামকে বলল তুমি কি হাত দেখাবে নাকি দোষ কি চলোই না একবার পরক করে দেখা যাক দুজনে মিলে দৈবজ্ঞের বাড়ির সামনে উপস্থিত হল বামনদেব বাইরে উঠোনে বসেছিলেন তাদের দেখে বলে উঠলেন হুম। তোমরা তো দেখছি ভাগ্যান্নেষী বিদেশি তা ভবিষ্যৎ জানতে চাও বসো বস দৈবজ্ঞ প্রথমে অর্জুনের হাত টেনে পরীক্ষা করতে লাগলেন বেশ কিছুক্ষণ দেখার পর বললেন জলে ডোবার ফাঁড়া ছিল কেটে গেছে কিন্তু তোমার জীবন এখন সংকটময় দশার মধ্যে দিয়ে যাচ্ছে সামনে পেছনে দুদিকেই বিপদ কি হয় বলা যায় না তুমি বরং আগামী শ্রাবণী অমাবস্যার পরে আমার কাছে এসোক্ষণ তখন আবার হাত দেখব অর্জুন বিমর্ষ মুখে বলরামের দিকে তাকাল বলরাম তাড়াতাড়ি দুই বজ্ঞের দিকে হাত বাড়িয়ে দিল বলল এবার আমার হাতটা একবার দেখে দিন না আমরা দুই বন্ধু তোমার হাত মন্দ নয় দুঃখ কষ্ট অনেকটাই কেটে গেছে তবে স্বদেশে আর কখনও ফিরতে পারবে না বিদেশেই সুখ সম্পদ স্ত্রী পুত্র সব লাভ করবে আচ্ছা তোমরা দুজন বন্ধু তাহলে একটা কথা বলে রাখি তোমরা দুজন যদি এক সঙ্গে থাকো তাহলে তোমার এই বন্ধুটির অমঙ্গল কেটে যাবে কিন্তু তোমার কিছু অনিষ্ট হতে পারে তবে এখন আর কিছু বলবো না শ্রাবণ মাসে আবার এসো দুজন বিষণ্ন মনে ফেরার রাস্তা ধরল বলরামের মনে খানিক অনুতাপ দুই দৈবজ্ঞের কাছে না গেলেই হতো চলতে চলতে একসময় অর্জুন বলে উঠলো আমার সঙ্গে থাকলে তোমার অনিষ্ট হতে পারে বলরাম কিন্তু শুনলে না তাতে তোমার অমঙ্গল কেটে যাবে সুতরাং কিছুতেই আমি তোমার সঙ্গ ছাড়ছি না বন্ধু পরদিন বাইরে তখনও রাতের ঘোর কাটেনি ঘুম থেকে উঠে পড়ল অর্জুন বর্মা ধরাচুড়ো বেঁধে লাঠি হাতে নিয়ে তৈরি হয়ে বলরামকে ঘুম থেকে ছেড়ে তুলল বলরাম বলরাম বলরাম ওঠো ওঠো আমি চললাম কোথায় যাচ্ছি কবে ফিরবো কিছুই জানি না আমি সঙ্গে যেতে পারলে ভালো হতো যাই হোক সাবধানে সভা গৃহের সামনে এসে অর্জুন দেখে সেখানে জনমানুষ কেউ নেই শুধু দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে তাদের পিঠে কম্বলের আসন মুখে বলগা কানিক্ষণ পরে আরেকজন এসে উপস্থিত হল রোগা বেঁটে মাথায় পাগড়ি কোমরে তলোয়ার ইতিমধ্যে সভাগৃহের দোতলা থেকে ডাক পড়ল তারা দুজনে সভাগৃহে হাজির হল দেবরায় বললেন এসো এসো তোমাদের দুজনকেই আমি দূত হিসেবে পাঠাচ্ছি সাথে আমার ভাই কুমার বিজয় রায়ের কাছে অনিরুদ্ধ তুমি পথ তুমি অর্জুনকে পথ দেখিয়ে নিয়ে যাবে তাই না দুজনের জন্য দুটো পত্র যদিও পত্র দুটোর মর্ম একই তবু তোমরা দুজনেই আলাদা আলাদাভাবে কুমার বিজয় রায়কে পত্র দেবে উত্তরে তিনি তোমাদের পৃথক দুটি পত্র দেবেন সেই পত্র নিয়ে তোমরা ফিরে আসবে একসাথে আসার প্রয়োজন নেই যে যত তাড়াতাড়ি পারবে ফিরে আসবে মনে রেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে তোমাদের পাঠাচ্ছি বিলম্বে কর্মহানির সম্ভাবনা নাও কিছু স্বর্ণ সঙ্গে রাখো প্রয়োজন হতে পারে দক্ষিণ দিকের রক্ষীদের বলা আছে তোমাদের কেউ বাধা দেবে না এখনই যাত্রা কর শুভারম্ভ অর্জুন আর অনিরুদ্ধ রাজার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়ার পিঠে চেপে বসে তারপর লাগামে টান দিয়ে মিলিয়ে যায় অদৃশ্যে কিন্তু কেউই লক্ষ্য করে না ঠিক এই সময় সভাগৃহের গৃহের দোতলার একটি ঘরের জানলায় একজোড়া সদ্য ঘুম ভাঙা চোখ তাকিয়েছিল নিচের দিকে কুমারী বিদ্যুরমালা ঘুম থেকে উঠে অলস মনে জানলায় এসে দাঁড়িয়েছিলেন আচমকা নিচে অর্জুন বর্মাকে দেখে তার মন উদ্বিগ্ন হয়ে উঠেছিল কোথায় চলেছে অর্জুন বর্মা কিন্তু সে প্রশ্ন তিনি কারুর কাছে প্রকাশ করতে পারলেন না সময় পম্পাপতির মন্দিরে গেলেন দৈনন্দিন সমস্ত কাজই করলেন তবু সারাটা দিন তার মন কিরকম উদাস বিভ্রান্ত হয়ে রইল বেলা প্রথম প্রহর প্রায় কেটে গেছে ঘোড়া দুটো পাশাপাশি ছুটছে কেউ কাউকে অতিক্রম করছে না দুই অশ্বারোহী পাশাপাশি চলছে বটে কিন্তু বাক্যালাভ খুব বেশি হচ্ছে না অনিরুদ্ধর মন খুব একটা সরল নয়। তার সন্দেহ রাজা তাকে সরিয়ে হিসেবে নিয়োগ করতে চান। এদিকে অর্জুন আলাপে আগ্রহী নয় তাকে রাজার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতেই হবে তাই তার চোখ আর মন চিনে রাখছে পথের সমস্ত চিহ্ন এই পথেই তো তাকে ফিরতে হবে একা দুই অশ্বারোহী যখন কুমার বিজয় রায়ের সৈন্য শিবিরে ততক্ষণে সূর্যাস্ত হয়ে গেছে দুজনে বিজয় হাতে তাদের পত্র দুটো তুলে দিল বিজয়রায় বললেন তোমরা পানাহার করো কিছুক্ষণের মধ্যেই উত্তর পেয়ে যাবে আহার সেরে ওরা ছাউনিতে ফিরে বিশ্রাম করছে ইতিমধ্যে এক পরিচারক এসে দুজনকে দুটি পত্র দিয়ে গেল শরীর যদিও ক্লান্ত তবু দুজনের মাথায় একটাই চিন্তা চলছে কি করে অন্যকে পেছনে ফেলে আগে রাজার কাছে পৌঁছানো যায় ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল দুজনই বাইরে তখন শিবিরের মশালগুলো নিভে আসছে আস্তে আস্তে একটা দুটো অর্জুন মনে মনে ভাবল সকাল হয়ে গেল নাকি পাশ ফিরে দেখে অনিরুদ্ধ অঘরে ঘুমোচ্ছে খানিক আশ্বস্ত হয়ে এসে উঠে পড়ে বেরিয়ে আসে বাইরে আকাশে মাঝ কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে কাল বিলম্ব না করে লাঠি দুটোকে সঙ্গে নিয়ে সে বেরিয়ে পড়ে থাকে তার সঙ্গী ঘোড়াটি আর ঘুমন্তর্চি অনিরুদ্ধ। এইট পয়েন্ট থ্রিতে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তুঙ্গ ভদ্রার তীরে গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর মিরচি নাইনটি এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস অবলম্বনে তীরে মির্চি নাইনটি এইট পয়্রি এর বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের তুঙ্গদ্রার তীরে দ্বিতীয় পর্ব মহারাজা দেবরায়কে নিজের মুক্তবিদ্যা দেখিয়ে চমৎকৃত করে অর্জুন বর্মা সে দেখায় যে লাঠিতে ভর করে ঘোড়ার চেয়েও জোরে ছুটতে পারে সে অর্জুন বর্মাকে পরীক্ষা করার জন্য মহারাজা দেবরায় তাঁকে ও রাজদূত অনিরুদ্ধকে একসাথে পাঠান ভাই কুমার বিজয়রায়কে একটা চিঠি দিতে তারপর ঊষার আলো ফুটেছে কি ফোটেনি। রাজসভা গৃহের সামনে একটি মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো। पिंगला स्नान सर फिर देखे सभागृहर सामने एक जन हाँटुरथा रेखे बस आ गए बुझते तो अर्जुन वर्मा छुटे जाए राजा के संबादी महाराज देवरय सब शुने अर्जुन वर्मा आज थे तुम अतिथि न आज थे तुम्हें बाहिन एक जन हमें तुम्हें राजदूतर क्ये निजुक्त करल तुम्हार गुप्त विद्या महामूल्यवान सामरिक क्या भीषण प्रयोजन एके जे जे ते गोपन रखते हम महामंत्री लक्षण अपनी अर्जुन वासस्थान व्यवस्था करपुर का अथच गोपन स्थान होवा चाहिए अर्जुन वर्मा जे राज्य निजुक्त हो पक्षी जान टा पाय अर्जुन बल धन्य महाराज अपन आदेश शुरधार्ज যদি অনুমতি করেন আমার বন্ধু বলরামও আমার সঙ্গে থাকবে বলরামের কথা কি আপনার মনে আছে মহারাজ হুম আছে আমার সবাই যাবার সময় হলো এখন তুমি যাও সারাদিন অতিথিশালায় বিশ্রাম করো সন্ধেবেলা তোমার বন্ধুকে নিয়ে এসো দেখব কেমন তার গৌঢ়বিদ্যা অর্জুন অতিথিশালার দিকে চলল দেহের স্নায়ু বেশি ক্লান্ত কিন্তু তার হৃদয় জুড়ে এক অপূর্ব আনন্দ খেলা করছে দাসী পিঙ্গলা এই কদিনেই দুই রাজকুমারীর বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে সময় পেলেই তাদের কাছে এসে বসে রাজ্যের গল্প রাজার গল্প করে সেদিন কুমারীরা পম্পাপতির মন্দির থেকে ফেরার পর সে তাদের মহলে এসে মেঝের ওপর পা ছড়িয়ে বসে বলল বা চকিতে বিদ্যুৎ খেলে যায় মণিকঙ্কনা বলে ও মা তিনি উড়তেও জানেন আমরা তো জানতাম তিনি মাছের মতো সাঁতার কাটতে পারেন তা তিনি কোথায় উড়ে বেড়াচ্ছেন কি বলবো রাজকুমারী সে এক আশ্চর্য ব্যাপার মহারাজ গতকাল সকালে তাকে দুধের কাজে পাঠিয়েছিলেন প্রায় ষাট ক্রশ দূরে আজ সকালেই তিনি সেই কাজ ছেড়ে ফিরে এসেছেন বলো দেখি রাজকুমারী এ কি মানুষে পারে বা অমানসিক কাজ বটে তা তিনি কি একলা গিয়েছিলেন না সঙ্গে রাজ্যের দুধ অনিরুদ্ধও ছিল কিন্তু সে এখনো ফিরতে পারেনি বিদ্যুন্মালা তার সমস্ত উত্তেজনা প্রশমিত করার চেষ্টায় নিশ্বাস চেপে থাকেন কেউ যাতে ঘুণাক্ষরেও কিছু টের না পায় পিঙ্গলা আরও কিছুক্ষণ অর্জুন বর্মার পরাক্রমের কথা বর্ণনা করে চলে যায় মণিকঙ্কাও উঠে পড়েন গন্তব্য রাজার শয়নকক্ষ সুযোগ পেলেই তিনি রাজার শয়নকক্ষে আড়াল থেকে উঁকি ঝুঁকি দেন বিদ্যুন্মালা বসে থাকেন একা আর তার সমস্ত হৃদয় জুড়ে আশা আকাঙ্ক্ষার এক জটিল রসায়ন চলতে থাকে সন্ধে নামলে অর্জুন বলরামকে নিয়ে রাজার কাছে আসে মহারাজ দেবরায় বলেন বলরাম তুমি বাংলাদেশের মানুষ বলরাম বলল আগে মহারাজ বর্ধমান তোমার কি যেন গুপ্তবিদ্যা জানা আছে মহারাজ আমি কর্মকার লোহার কাজ করি সব রকমের লোহার কাজ জানি এমনকি কামান পর্যন্ত এমন কামান যদি তৈরি করা যায় যা একজন মানুষ স্বচ্ছন্দে অবলিলায় বহন করে নিয়ে যেতে পারে তা কি করে সম্ভব যুদ্ধের কামান অত্যন্ত ভারী জনপঞ্চাশ লোক মিলে তাকে তুলে নিয়ে যেতে হয় মহারাজ কামানের রহস্য তার নলের মধ্যে বড় নল ঢালাই করা সহজ কিন্তু তা বহন করা কষ্টকর আবার ছোট নল ঢালাই করা কঠিন কিন্তু অসম্ভব নয় বলরাম নিজের থলে থেকে একখানা ছোট লোহার নল রাজার হাতে তুলে দেয় এই যে মহারাজ এইটা দেখুন দেবরায় বিস্মিত হয়ে বলেন এত সরু নল তুই নির্মাণ করলে কি করে মহারাজ ওইখানেই আমার গুপ্তবিদ্যা আমি কামানের সরু নল তৈরি করার কৌশল উদ্ভাবন করেছি এই দেখুন এই নলের এক প্রান্তে লোহার আবরণ দিয়ে বন্ধ করে দিয়ে বারুদ ভরে দিতে হবে দিলেই কামান ফুটবে সে তো বুঝলাম কিন্তু পরিপূর্ণ যন্ত্রটি কি তুমি আমাকে তৈরি করে দেখাতে পারবে নিশ্চয় মহারাজ তবে দু চার দিন সময় লাগবে তাতে ক্ষতি নেই কোনো কিছু যন্ত্রপাতি প্রয়োজন হলে আমাকে জানি রাজ্যের দক্ষিণে কমলা সরোবরের কাছে সংকেত গুহা নামে গুহা আছে গুহাটি নির্জন লোক চলাচল নেই ওখানেই তোমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলরাম কে গুহায় পৌঁছে দিয়ে অর্জুন তুমি থাকো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বলরাম চলে গেলে দেবরাই বলেন অর্জুন বর্মা আগে মহারাজ উম एक दुसंबाद तुम्हारित मृत्यु महाराज कब एगार दिन आगे तुम एख जाओ आज रहीजे तुम्हारे पितृश्राद्धर आयोजन करब অর্জুন যখন সভাগৃহের প্রাঙ্গনে এসে দাঁড়াল তখন চারিদিকে জমাট অন্ধকার ছলো ছলো চোখে সেই নিকশ কালো আকাশের দিকে তাকিয়ে তার মনটা হু করে উঠল সমস্ত হৃদয় জুড়ে কেমন এক শূন্যতা যেন এই জগতে তার আর কেউ নেই সে একা পরে মহারাজ দেবরায় সীমান্ত সেনা পরিদর্শনে বেরলেন সঙ্গে দাসী পিঙ্গলা পাঁচজন পাচক আর কিছু দেহরক্ষী কুমার কম্পন দেবের ইচ্ছে ছিল রাজার অনুপস্থিতিতে তিনি প্রতিনিধি হয়ে রাজকার্য চালাবেন কিন্তু মহারাজ তাকে সে সুযোগ দিলেন না কম্পন মনে মনে ক্ষুব্ধ হলেন পিতার শ্রাদ্ধশান্তির পর অর্জুন আবার ধীরে ধীরে পিতৃশোক কাটিয়ে উঠছে বলরাম তাকে অষ্টপ্রহর আগলে রাখছে এই সংকেত গুহায় কষ্ট সেরকম নেই দিনের বেলায় বলরাম কামান তৈরির কাজ করে অর্জুন তাকে সাহায্য করে দুবেলা রাজপুরীর দাসী মঞ্জিরা খাবার নিয়ে আসে বলরামের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে অর্জুন বুঝতে পারে মনে মনে হাসে কিছু বলে না এদিকে মহারাজের অনুপস্থিতিতে সভাগৃহের গৃহের গরিমা অনেকটাই ম্লান দুই রাজকুমারীর মানসিক অবস্থাও ভালো নেই যদিও তার কারণ ভিন্ন ভিন্ন মণিকঙ্কনা কাতর হয়েছেন রাজার বিরহে এখন আর তিনি সকালে উঠে রাজার দর্শন পান না আড়াল থেকে তার কণ্ঠস্বর শুনতে পান না ক্ষুণ্ণ মনে সভাগৃহের দোতলায় ঘুরে বেড়ান কখনো চুপি চুপি রাজার বিরাম কক্ষে যান পালঙ্কের পাশে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন অন্যদিকে বিদ্যুৎমালার সমস্যা অন্য বস্তুত তার সমস্যা একটা নয় অনেক যাকে বিবাহ করার জন্য তিনি এই বিজয়নগরে এসেছেন সেই দেব্রায়ের প্রতি তার ভালোবাসা নেই যার প্রতি তার আসক্তি সে রাজা নয় রাজপুত্র নয় অতি সামান্য এক যুবক তার সঙ্গে রাজকুমারী বিবাহের কথা কেউ ভাবতেই পারে না আগে অর্জুনের সঙ্গে বিদ্যুৎমালার প্রায় প্রতিদিনই দেখা হতো রাজার দুধ হবার পর আর তার সাথে দেখা হয়নি কোথায় গেল সে বিদ্যুন্মালা প্রতিদিনই অতিথিশালার সামনে দিয়ে পম্পাপতির মন্দিরে যান কিন্তু অর্জুন বেপাত্তা এদিকে একটু একটু করে তিন মাসের মেয়াদও ফুরিয়ে আসছে বিদ্যুন্মালার শরীর ভেঙে যাচ্ছে ক্রমে ক্রমে দুশ্চিন্তায় অনিদ্রায় সেদিন সূর্যাস্তের পর মালা সহসা ছটফট করতে করতে পারছি না না ওদের প্রয়োজন নেই কেবল তুমি চলো ভদ্রাকে নিয়ে বিদ্যুৎমালা পথে নামলেন এদিকটা তো পম্পাপতির মন্দির সেটা আমার চেনা হয়ে গেছে কদিনে আচ্ছা রাস্তায় কি আছে ওদিকে ওদিকে কমলা সরোবর চলো মন্দিরের বিদ্যুৎ দিকের রাস্তায় হাঁটতে থাকেন আর ওই যে দূরে আরো রঙের ঢিবির মতো ওটা কি ওটা একটা পাহাড় রাজকুমারী ওর মধ্যে একটা গুহা আছে নাম সংকেত গুহা বিদ্যুৎমালা গুহা সম্পর্কে কোনো উৎসাহ দেখালেন না আরো কিছু দূর গিয়েই ফেরার পথ ধরলেন বললেন ভদ্রা আমি আজও একটু ঘুরে আসি আজ আর তোমাকে সঙ্গে যেতে হবে না ভয় নেই হারিয়ে যাব না পথ ছিনে ঠিক ফিরে আসতে পারবো। আকাশে সূর্যাস্তের রং ফিকে হয়ে এসেছে বিদ্যুৎমালার নিচু পাহাড়টা পাশে রেখে কিছু দূর গিয়ে ফিরি করছেন এমন সময় পিছন দিক থেকে কে যেন বলল আপনি এখানে ফিরে বিদ্যুৎ দেখলেন গুহার দিক থেকে অর্জুন দ্রুত পদে আসছে আপনি একা একা এত দূর এসেছেন বিদ্যুৎমালা কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর फिले रोज आप देखते पेतम आजकल शरीर ठीक नाम अर्जुन अबाक मन मध्य चमक अनुभव कर लो साधारण कुशल प्रश्न नयी तई है अश्रु जलर कारण की আত্মসংবরণ করে সে বলল এ কি বলছেন রাজকুমারী আমি তো আর অতিথিশালায় থাকি না রাজা আমাকে কাজ দিয়েছেন আমি আর বলরামি গুহায় থাকি গুহায় কেন তা তো জানি না রাজকুমারী মহারাজের আদেশ তা আপনি ভালো আছেন তো ভালো হ্যাঁ ভালোই আছি সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি তার প্রয়োজন হবে না আমি একাই যেতে পারব আর হ্যাঁ শুনুন কাল আমি আবার আসব আপনি ঠিক এই সময় এখানেই থাকবেন বিদ্যুরমালা ফিরে চললেন যেতে যেতে কয়েকবার পিছন ফিরে তাকালেন অর্জুন দাঁড়িয়ে রইল ঠায় রাজকুমারী চোখের আড়ালে চলে গেলে শঙ্কিত অশান্ত মনে গুহায় ফিরল পরদিন সন্ধ্যার কিছু আগে বিদ্যুৎমালা পৌঁছলেন গুহার কাছে তার হাতে লুকোনো একখানি মালা অর্জুন আগে থেকেই অপেক্ষা করছিল বিদ্যুন্মালা বললেন এদিকটা বেশ নিরিবিলি তবু আড়ালে যাওয়াই ভালো দুজনে একটি স্তম্ভের আড়ালে পৌঁছলে বিদ্যুন্মালা অর্জুনের কাছে সরে এলেন অর্জুন আবার আপনার সামনে বিপদ উপস্থিত হয়েছেন বিপদ হ্যাঁ গুরুতর বিপদ একবার যাকে নদী থেকে উদ্ধার করেছিলেন তাকে যে আবার উদ্ধার করতে হবে উদ্ধার আমি ঠিক বুঝতে পারছি না আমাকে আরেকবার উদ্ধার করতে হবে এখনো বুঝতে পারছেন না না তবে বুঝিয়ে দিচ্ছি বিদ্যুর মালা হাতে লুকোনো মালাটি খুলে দু হাতে ধরলে তারপর অর্জুন কিছু বোঝার আগেই অর্জুনের গলায় পরিয়ে দিলেন এ কি করলেন রাজকুমারী কেন স্বয়ং হলাম এ হয় না রাজকুমারী আপনি ক্ষণিকের উন্মাদনায় ভুল করে ফেলেছেন আপনার আপনার মালা ফিরিয়ে নিন আমি কাউকে কিছু বলবো না আর তা হয় না অর্জুন বর্মা অনেক ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি তবে আজ আর থাকতে পারছি না অন্ধকার হয়ে গেছে কাল আবার আসবো কাল কিন্তু তোমাকে আপনি বলতে পারব না তুমিও আমাকে তুমি বলে করবে মালা চলে গেলেন সেই রাতে অর্জুন জেগে রইল অনেকক্ষণ এরকম অভাবনীয় ব্যাপার তার জীবনে কেন ঘটলো विद्युम्मला राजकन्या विजयनगर राजगदत्ता से श्रद्धा कर सम्भ्रम चो दिखे तकए राजकुमारे विद्युन्मला कामना सेधारण एक योद्धा राजरजा मत वंशकौलिन्यार नहीं एर परिणाम की हे से कथा से आंद करते বলরাম যেভাবে মঞ্জিরাকে ভালোবাসে অর্জুনের সেভাবে বিদ্যুনমালাকে ভালোবাসার অধিকার নেই ঘনিষ্ঠ সম্পর্ক তো কল্পনার অতীত বংশমর্যাদার বিপুল ব্যবধান তাদের মাঝখানে উপরন্তু সে এখন বিজয়নগরের রাজার বৃত্ত রাজার বাগদত্তা বৌধুর দিকে সে চোখ তুলে তাকাবে কোন স্পর্ধায় এসব প্রশ্ন তার চোখের পাতায় জেগে থাকে সারা রাত পরদিন সন্ধেবেলা পাথরের আড়ালে আবার দুজন মুখোমুখি তুমি রাজকন্যা আমি সাধারণ মানুষ তুমি সাধারণ মানুষ নও তুমি যাদব বংশীয় ভগবান শ্রীকৃষ্ণ তোমার পূর্বপুরুষ তুমি মহারাজের বাগদত্তা আমি কাউকে বাগদান করিনি রাজায় রাজার রাজনৈতিক চুক্তি হয়েছে আমি আমি কেন তার দ্বারা আবদ্ধ হব তোমার পিতা তোমাকে দান করেছেন আমি কি পিতার সম্পত্তি আমার কি কোনো স্বতন্ত্র সত্তা নেই শাস্ত্রে বলে স্ত্রী জাতির কোন স্বতন্ত্র সত্তা নেই সে কখনো পিতার কখনো স্বামীর কখনো পুত্রের সম্পত্তি ও শাস্ত্র আমি মানি না আমার হৃদয় আমি যাকে ইচ্ছা দান করব তুমি তুমি অপাত্রে দান করতে চাইছ বিদ্যুরমালা কথা আগেও হয়ে গেছে তুমি অপাত্র আমার আমার কথাটা একবার ভেবে দেখেছো। তুমি কি আমাকে চাও না চাওয়া না চাওয়ার মাত্র তিন দিন আগে রাজা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এক গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করেছেন আর আমি এতটাই কৃতজ্ঞ যে আজ আমাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে হচ্ছে তুমি আমার এক কি সর্বনাশ করলে मार चो मुखे आनंद आगे हाथ रखल क्यों तुम मिछेमि कष्ट राजा हृदय तुम्हारे स्नेह करें सब सत्यारनेक भृत आल्ली आशा करी तुम्हारो असुविधा তুমি তো এদেশের রাজার প্রজাও কাজ ছেড়ে দাও চলো চলো বলতে পারো ওই বহিরা কত শত্রুদের দেশে না আমি তা পারবো না তুমি কেন ছেলে মানুষই করছো মালা অর্জুনের হাত ধরে কিছু বলার উপক্রম করছিলেন হঠাৎ अप्रत्याशित शब्द शुने चमक थेमे ग तरह अर्जुन कने कल खेला अर्जुन हर्ष विषादरा अंतरे गुहार फिर जेते प्रतिज्ञा करल कल सेदाल संगे देखा करते आसबे ना कितु से प्रतिज्ञा रही পরদিনও যথা স্থানে উপস্থিত হল আবার এইভাবে কয়েকদিন কাটল কিন্তু সমস্যার কোনো নিষ্পত্তি হল না শুনছিলেন তুঙ্গভদ্রার তীরে দ্বিতীয় পর্ব রচনা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রেডিও রূপান্তর গধুলি শর্মা গল্প পাঠে মীর মহারাজা দেবরায় এবং গল্পের সূত্রধার আমিদীপ বিদ্যুন্মালা অয়ন্তিকা মণিকঙ্কনা আভেরি অর্জুন বর্মা সমক, বলরাম অগ্নি মহামন্ত্রী লক্ষণ অনির্বাণ মহারাজা দেবরায়ের ভাই কুমার বিজয়রায়ের চরিত্রে সাগ্নিক দাসী পিঙ্গলা শ্রী ভদ্রার ভূমিকায় উপাসনা অন্য কয়েকটি চরিত্রে অমর্ত ওত্রী সৌরভী ও মোহর শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় সোমক অগ্নি ও রিচার্ড সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী মির্চি নাইনটি এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী সানন্দা চক্রবর্তীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য শেষ হলো। তুঙ্গ ভদ্রার তীরে দ্বিতীয় পর্ব